ই তুলিয়ন আল বিগত আলহামদুলিল্লাহ রবিরমিন আপনারা জানেন এখনো চলছে তবুক যুদ্ধ সংক্রান্ত এর আগে পরে যে কি অবস্থা মুসলমানদের মধ্যে হয়েছে মোনাফিকদের মধ্যে হয়েছে এবং নবী করিম সাল্লামের দাওয়াতি কাজ এবং মদিনায় ইসলামী সমাজের নেতৃত্ব দেওয়ার কাজটা কি খুব সহজ ছিল তিনি কি পরিস্থিতি মোকাবিলা করেছেন ওনার মত মানুষকে পেয়েও মোনাফিকরা মুসলিম বলে নিজেদেরকে দাবি করে কি ক্ষতি করার চেষ্টা করেছে ওনাকে কত কষ্ট দিয়েছে এই ইতিহাসগুলো এখানে অনেকগুলো সুন্দর করে ফুটিয়ে উঠেছে আল্লাহ তালা সাত করেন যখন সুরা নাজিল কোনো আল্লাহর প্রতি ইমান আনো ঠিকঠাক মতো আর অমুক জায়গায় যে এখন যুদ্ধ জেহাদ হবে সেখানে তোমরা যোগদান করো এইরকম কোন সুরা আয়াত ওয়াহী যখন নাজিল হয় তখন তারা কি করে উলু তাদের মধ্যে যাদের অবস্থা ভালো সব দিক থেকে ফিট টাকা পয়সার কোনো অসুবিধা নেই কোনো ওদর নেই এরা সবার আগে লাইন ধরে আপনার কাছে ওজোর দিয়ে পারমিশন নিতে যে আমার এই অসুবিধা ওই অসুবিধা আপনার সঙ্গে আমি চাইতে পারবো না এরা সবার আগে এই ওজোর নিয়ে চলে আসে যাদের পক্ষে যাওয়া সম্ভব কোন অসুবিধা নেই তাদের সব দিক থেকে ঠিক আছে টাকা পয়সা বাড়ি ঘরের দেখাশোনা করার কোন অসুবিধা হবে না এরাই সবার এগুলো তো মুনাফিক অবশ্য মোমিনদের মধ্যে এরকম কেউ থাকেন তারা এরকম ওজর দিয়ে নবী করিম সাল সঙ্গে যাবে এমন সুযোগ ওনার সঙ্গে থাকবে এত সুন্দর অপরচুনিটিকে তারা মিস করে শুধু মোনাফিকরা এগুলো করে কিন্তু মোনাফিকরা তো তাদের তো পরিচয় মোনাফিক হিসাবে না তাদের পরিচয় কি মুসলিম এখানেই সমস্যা তারা এসে বলে আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন যারা ঘরে থাকবে তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা এত ঝামেলা যাওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্টি আছে এই ওজর সেই ওজর বিভিন্ন রকমের এক্সকিউজ নিয়ে তারা চলে আসে আমরা যারা বসে আসে ঘরে থাকবে যারা ওজরওয়ালা তাদের সঙ্গে আমাদেরকে থাকার পারমিশন দেন অন্য আয়তে এসেছে তখন এরকম কোন যুদ্ধ যে হাতে দিয়েছেন তাদের খবর এসেছে কি নবী যখন কোন যুদ্ধ কোন শক্তি আপনাকে আক্রমণ করছে এবং আপনাকে মোকাবেলা করার জন্য যেতে হবে এইরকম কোন খবর যখন তাদের কাছে আসে ভয় ভিত্তির কোন খবর আসে যেখানে জীবনের ঝুঁকি আছে এগুলো শুনলে আপনি যখন বলেন ডাকেন তখন আপনারা তারা আপনার দিকে তাকায় এমন ভাবে যে তাদের চোখের দিকে তাকালে আপনি বুঝবেন চোখটা খালি ঘুরে মনে হয় জন্য তাদের প্রতি মৌত এখনই ঝাঁপিয়ে পড়ছে এখনি তাদের মৌত এসে গুলো এইরকম ভয় বিজয় অর্জন করেছে তখন তাদের লম্বা লম্বা কথা আপনি দেখবেন তখন আর তাদের লম্বা কথার আর কোনো কমতি হয় না এরকম হলো মুনাফিক প্রকৃতির লোকগুলো যারা নবী করিম সালামকে বহু কষ্ট দিয়েছে তারা হয়ে খুব সন্তুষ্ট হলো যে তারা যারা ঘরের মধ্যে মহিলা এই জাতীয় ওজোরওয়ালা যারা থাকবে ওনার সঙ্গে বাইরে দুশ্মনের মোকাবিলা করতে যাবে না ঘরে বসে থাকার তারা পারমিশন পেলো খুব খুশি এই পারমিশন পেয়ে কারণ উনি পারমিশন চাইলে উনি দিয়ে দিতেন কারণ উনি জানেন যদি এদিকে পারমিশন না দেয় তাহলে গিয়েও এরা কি করবে সমস্যা করবে কাজী পাল্লা মুসিবত দূর হয়ে যাক আর তিনি কেউ শক্ত করে কিছু চাইলে তিনি শক্তভাবে মানা করতে পারেন না তো তিনি তাদেরকে অ্যালাউ করলেন আর তা খুব খুশি যে আমরা তো মোটামুটি আমাদের জীবনটা একেবারে মুক্ত আছে কোন চিন্তা নাই আমাদের আল্লাহ তালা সিল মেরে দিয়েছে যার ফলে তারা বুঝে না সঙ্গে যাওয়ার মধ্যে যে কি নিয়ামত তাদের জন্য অশিক্ষা করছে আর নাগিয়ে যে তারা কি মহা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বুঝতেই পারে না তারা খুব খুশি তাদের তো কত ক্ষতি হচ্ছে যদি টের পেতো তাহলে এত খুশি তারা হওয়ার কথা ছিল না খাতি মানে তারা সবাই তাদের যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করছে লড়াই করছে দুশ্মনের মোকাবিলা করছে এতে তারা কত ভালো কাজ করছে তাদের জন্য আল্লা ই তাদের জন্য রয়েছে সমস্ত সমস্ত কল্যাণ তাদের কাছে খায়রাতের বহু বচন তাই আমাদের দেশে কোন কোন এলাকায় বলে ভিক্ষা চাইতে আসে যে মা ভিক্ষা দেন না মা খরাত দেন শুনছেন নাকি এটা এ খরাত আসলে খায়রাত তো এই ফকিরাই আরবি শব্দ কিভাবে পেলো কোরআন শব্দ চাই আপনার দিতে হয় সবসময় বিরক্ত হন কিন্তু এটাতে যত আপনি দেবেন তত আপনার জন্য কি খাই অনেক খাই আপনি অধিকারী হয়ে যাচ্ছেন তো আল্লাহালা বলছেন উল্লাকাল খাই এই লোকগুলো ইমানদার যে তাদের যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় তারা এরকম রিস্ক নিয়ে বেরিয়ে গেল আল্লাহ নবীর সঙ্গ দিল এদের জন্য যে কত কল্লাম ইন্তজার করছে তাদের কল্যাণ নিশ্চিত হয়ে গেছে আজকালের কামিয়াবি তারা কনফার্ম করে ফেলেছে তারাই সত্যিকার সফল কাম হলো তারাই সত্যিকার কামিয়াব হয়ে গেলো আল্লা তৈরি করে রেখেছেন এই লোকগুলোর জন্য এই মোমেনদের জন্য যার নীচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে যাচ্ছে যেখানে তারা চিরদিন থাকার সুবন্দোবস্ত হয়ে রয়েছে আদিম এটি হচ্ছে অনেক বড় সফলতা সবচেয়ে বড় কামিয়াবি জান্নাত পাওয়া তাই না আর সবচেয়ে বড় দুঃসংবাদ সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কোনটা জান্নাত আল্লাথ করুন আরেকটি ঠিকানা তাদের জন্য কনফার্ম হয়ে যায় ওকে আর কিছু লোকেরা এসেছে মদিনার আশেপাশে যে সমস্ত গ্রামগুলো ছিল যে সমস্ত কান্ট্রি সাইড এ দূরে গুলো যারা ছিল এরাও কেউ কে এসেছে ওজোর চাইতে দুই রকম আছে যারা সত্যিকার ওজোরওয়ালা তারা কিছু কিছু কবিলা আছে যে আমরা যদি আপনার সঙ্গে বেরিয়ে পড়ি তো আমরা আইসোলেটেড একটা কবিলায় আছি বা ছোট্ট একটা বেদুইন এলাকায় আছি আমাদেরকে অন্য দুঃশনটা এসে আবার আমাদেরকে আক্রমণ করবে আমাদের খুব রিস্কি হয়ে যায় এদের ওজোর গ্রহণযোগ্য আছে আবার কিছু আছে যে ওজর আসলে ওজোরফিকদের মতো নাই দিনের জন্য একটু সময় দিয়ে করতে ওজর ওজোরওয়ালা লোকেরা এসেছে কাদাবুল্লাহ রাসুল তাদেরকে যেন পারমিশন দেওয়া হয় আর যারা আল্লাহ এবং তার রাসুলকে ঠিক মতো বিশ্বাস করে নি এরা মোনাফিক প্রকৃতির এরাও এভাবে করে ওজর নিয়ে এসেছে কারো থাকতে পারে কিন্তু অনেকের ওজনই এরকম আসলেই জরুরি কোন ওজন ছিল না তো যারা এই উল্টা পাল্টা ওজোর নিয়ে এসেছে শুধুমাত্র আলীম এদের মধ্যে যারা কুফরি করেছে অর্থাৎ মোনাফিকি করে একদম কুফুরি আকিদা বিশ্বাস ভিতর ভিতরে আছে মনে মনে মুসলিম দাবি করে কিন্তু আল্লাহ এবং তার নবী কে তারা মনের প্রাণে বিশ্বাস করে না এদের জন্য আজাব আলিম কঠিন আজাব ইন্টেজার করছে আর যারা সত্যিকার ওদর দিয়েছে যেমন অন্ধ আছে কানে শুনে না বদির আছে রোগী আছে বুড়ো মানুষ আছে মহিলা আছে এদের ব্যাপারে আল্লাহতালা বলছে যে সবার একরকম না ওজরওয়ালাদের জন্য আল্লাহ তালা কঠিন আদাব না তাদেরকে আল্লাহ মাথ করে দেবেন তাদের জন্য কোন পাকড়াও তারা হবে না কারণে ওলা আলালমার দারা অসুস্থ হয়ে আছে ওলা আলাল্লা দিন আর খরচ করার মতো তাদের কাছে কিছু নাই গায়ে খেতে যেতে পারবে কিন্তু তার এই যে গরু ঘোড়া লাগবে উট লাগবে সফর করার জন্য অথবা তার রসদপত্র নেওয়া লাগবে তার এগুলোও কিছু নেওয়ার মতো নেই তখন তার আর এরকম উনি তো বিরাট সামরিক বাহিনী গঠন করে তাদেরকে সবাইকে তিনি সমস্ত অস্ত্র শস্ত্র দিতে পারেন নাই সাহাবিরা নিজেরাই এগুলো নিয়ে যেতেন তার অতটুকুন তফিক আছে রসদপত্র নিজেরা নিজেরা নিতে হতো তাদের নেওয়ার মতো কিছু নাই আলাদা রাস্তায় খরচ করার মতো কিচ্ছু নাই গরিব মানুষ এবং খালি হাতে তো যাওয়ার প্রশ্ন আসে না এই জন্য তারাও ওদরওয়ালা হয়ে গেছে এদের জন্য কোন ধরনের আল্লাহ পক্ষ থেকে তাদের ব্যাপারে কোনো আপত্তি নেই তাদের ওদরকে আল্লাহ কবুল করে ফেলেছেন ইদান এই লোকগুলো যখন আল্লাহ এবং তার রাসুলের জন্য খালেজ তারা সুন্দর নিয়তে তারা মনের ভিতরে আসে অর্থাৎ কোন নিফাক নেই তারা অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে অন্তর দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসে অন্তর দিয়ে ইসলামের জন্য কাজ করতে চায় কিন্তু তাদের পক্ষে কিছুই নাই বিদায় তারা যেতে পারছে না তাদের ব্যাপারে আল্লাহ পক্ষ কোনো কোন ধরনের আপত্তির কথা নাই আল্লাহ তাদের প্রতি নন। আলাল অনাল এইরকম কার ইমানদার গুলো যাদের ওজোরের কারণে তাদের পক্ষে যাওয়া সম্ভব হলো না অথবা অসাধ্য হয়ে গেছে তাদের জন্য এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো আপত্তি নেই তাদেরকে পাকড়াও করা হবে না তাদেরকে এগুলোর জন্য দায়ী করা হবে না আর আল্লাহ তালা গাফুর এবং রাহিম এমনিতেই তো আল্লাহ ক্ষমা করতে চান তিনি ক্ষমাশীল এবং তিনি দয়া মারো বিপদ আপদ আছে তার নিজের কোন সামর্থ্য নাই তাকে আল্লাহ বলবেন খালি যাও দুশ্মনের মোকাবিলায় ক্ষমাখা দাঁড়িয়ে থাক এটা তো আল্লাহ বলবেন না ওয়ালা আর ওদের ব্যাপারে নয় যারা শারীরিক ভাবে ঠিক আছে হয়তো বা কিছু সামান্য কিছু রসদপত্র নিয়ে এসেছে কিন্তু তাদের যাওয়ার জন্য যে উঁট লাগবে উট সারা তো কয়েক মাইল দূরে তবুক এটা তো উঠ লাগবে সেটা তারা নাই যে আপনি কিসের মধ্যে উঠিয়ে তাদেরকে সওয়ার করে নিয়ে যাবেন এইরকম কিছু আপনি পান কিনা তারা এসেছে ইয়ারাসল আমাদের জন্য একটা উট জোগাড় করা যায় কিনা দেখেন না একটু তাহলে আমরা যেতে খুবই আগ্রহী কিন্তু তাদের জন্য কোনো উঠ পাওয়া গেল না এবং তারা যেতেও না খুব আগ্রহ করে বেচারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে এসেছিলেন তো আপনার কাছে যখন তারা এভাবে আসলো কুলটা আপনি বললেন যে তোমাদেরকে যে নিয়ে যাব এরকম কোন সোয়ারি তো আমি পেলাম না কোন ঘোড়া অথবা উট অথবা গাধা কোন জানোয়ার পেলাম না কিছু করে তোমাদেরকে নেব কাজেই তোমরা তোমাদের আল্লাহ হুকুমে তোমাদের জন্য যখন কিছু হলো না আল্লাহ মর্জি নেই তোমরা থাকো তোমরা আসার দরকার নেই এই কথা শুনে এত কষ্ট তারা আসে সঙ্গে যেতে পারলো না তারা বাড়িতে ফেরত আসলো তাদের চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আহ এত সুন্দর সুযোগ আমরা মিস করলাম নবী করিম সাল্লা সঙ্গ দিয়ে দুঃমনে মোকাবিলা করব এই সুযোগ আমরা হারালাম আমাদের কোন যানবাহন না থাকার কারণে খরচপত্র করে একটা কিছু কিনবে এবং তার উপরে সহার হয়ে যাবে এই রকম তাদের তারা ব্যর্থ মনে দুঃখ কষ্টের মনে তারা বাড়িতে ফেরত গেল তাদের মন মনে অনেক কষ্ট চোখ দিয়ে পানি পরতে থাকে তাদের ব্যাপারে আল্লাহর কোন অসন্তুষ্টি নেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ ধরবেন কাদেরকে যারা পারমিশন চাইতে আসে ওজোর দিয়ে অথচ তারা ধনী এবং তাদের কোনো সমস্যা নেই এদেরকে আল্লাহ পাকড়া করবেন এদেরকে আল্লাহ ছাড় দেবেন তারা খুব খুশি হয়ে গেছে ঘরের মধ্যে যে সমস্ত মহিলারা বসে থাকে মহিলাদের মধ্যে তারা ঘরেই বসে থাকলো তারা এই বাইরে আসার হিম্মত বীর পুরুষ তারা হতে পারল না তাদের অন্তরে আল্লাহ দিয়েছেন কাজেই তারা বুঝতেই পারে না তারা ঠকলো না জিতল খুব খুশি আমরা খুব ভালো কাজ করেছি কিন্তু মহা ঠকা ঠকে গেল হারা হেরে গেল এটা তারা বুঝতে পারল না কিন্তু যারা ওজোরওয়ালা ছিল তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কত খুশি হয়েছেন এই ব্যাপারে এক হাদিস এসেছে হানাসন করেন বখারি মুসলের হাদিস আহমদ এবং মুসলমের হাদিস যে নবী করিম সাল্লাই যখন সফর করে দিলেন আর এই বেসারা কানতে কানতে বাড়িতে চলে গেল তিনি রাস্তার মাঝখানে ওনার সঙ্গে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বললেন কিছু ভাই রয়ে গেছে আমাদের সঙ্গে লোকজন তারা আসতে পারলো না জয়েন করতে পারলো না তোমাদের সাথে কিন্তু তোমরা যখনই কোন প্রান্তর অতিক্রম করো পথ পাড়ি দাও পাহাড় পেরিয়ে যাও যেকোনো জার্নি তে তোমরা তখনই করো তখন তারা তোমাদের সঙ্গে আসে তারা তোমাদের সঙ্গে আছে না তাদের তো ওদর আটকিয়ে রেখেছে তোমাদের সঙ্গে আছে মানে তোমাদের সঙ্গে সমস্ত এত কষ্ট করে তোমরা যে নেকি অর্জন করছো আল্লাহ রাস্তায় যানমাল দেওয়ার জন্যে এই সবাব তাদের তোমাদের সমান তাদের সঙ্গে চলছে তোমাদের তারা যখনই কোন প্রান্তর পাড়ি দাও কোন জমিন দিয়ে তোমার হাঁটতে থাকো কোন রাস্তা দিয়ে অতিক্রম করো তারা তোমাদের সঙ্গে এই নেকির মধ্যে বরাবর কারণ অসুস্থতা রোগ তাদেরকে আটকিয়ে রেখেছে তোমাদের সঙ্গে করতে না হলে তারা চলে যেমন আনহু তিনি বদের যুদ্ধে যেতে পারেন নাই তিনি তো যাহার মিস করার লোক না কারণ ওনার বিবি নবী করিম সালামের কন্যাকে উনি ওনার স্ত্রীর ছিল তারা অসুস্থতার কারণে হাজি শরীফে এসেছে যে আল্লাহ তালা কোন বান্ধা যখন ভালো কাজ করার নিয়ত করে আগ্রহ পোষণ করে আমি একটা ভালো কাজ করবো দিনের কাজ করব আল্লাহর জন্য কিছু করব কিন্তু কোনো কারণে সে কাজটা করতে পারে না একটা বড় ওজর এসে গেছে ওদেরটা না আসে সে অবশ্যই করতো আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালা নিয়তের কারণে তাকে পুরো সব দান করেন এই জন্য আমাদের সবসময় ভালো কাজে নিয়ত থাকা দরকার নেকির কাজে অংশগ্রহণ করা দিনের কাজে অংশগ্রহণ করা দাং খয় রাতের কাজে এবারতের কাজে অনেক সময় এমন হয়ে যায় যে আমি খুব দেখাচ্ছি যেমন আল্লাহ আমি আজকে রাতে তাহা যা পড়তে চাই আল্লাহ আপনি আমার এই মেহরবানি করে তফিক দান করেন আপনি খুব দোয়া করলেন কিন্তু শ্বাসপুরে দেখা করলে আপনি উঠতে পারেননি আল্লাহ তালা আপনার কারণে আপনাকে হিম্মত করে হিম্মতের কারণে আল্লাহ তালা বিরাট দান করে এরপরে আসছে পরবর্তী আয়াত এই ওদর কথা আবার এসেছে যারা ওদর দেয় এবং যারা ওজন দেয় খাঁটি ওজন না ফেরত আসবেন তবুক থেকে তখন তারা অনেকে আরো ওজন নিয়ে আসবে জানেন আমাদের কি সমস্যা ছিল এই জন্য যেতে পারি নাই অনেক ওজন নিয়ে আসবে তো তারা এসে আপনার কাছে ওজন দিবে যখনই ফেরত আসেন কারণ তারা জানে যে আপনার কাছে কিছু ওই নাজিল হবে তবে আপনাকে সব আল্লাহ খবর দিয়ে দিবেন তাদের গোমর ফাঁক হয়ে যাবে এখন কায়দা করে ওজন নিয়ে আসবে খুব বড় বড় ওজন নিয়ে আসবে আপনাকে এরকম ওজন নিয়ে আসলে আপনাকে হেনবি আপনি বলে দিবেন এই সমস্যা ওজন নিয়ে আসবা না তোমাদের কোন কথা আমরা বিশ্বাস করব না মিন তোমাদের সমস্ত খবর আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন এই মিথ্যা কাহিনী যে তোমরা নিয়ে এসেছ আল্লাহ তালা আমাকে সব অ্যাডভান্স বলে দিয়েছেন তো রসুল্লাহ আল ইসলাম তো একটু নরম দিলের মানুষ খুব রহমতুল্ল আলমিন তো তিনি শক্ত করে বলতে পারেন না তিনি খুব নরম হৃদয় আল্লাহ তাল্লাহ বলছেন বলে দেবেন পরিষ্কার ভাবে এরা বুঝুক যে তাদের খবর আল্লাহ জানেন এবং আপনাকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রেট আল্লাহর পক্ষ থেকে গোমর ফাঁক হয়ে যাওয়ার রহস্য উন্মুচিত হওয়ার খবর পাওয়ার পরে যদি তোমরা তহবা করে সেটা আল্লাহ এবং রাসুল দেখবেন যে তোমরা এখন তহবা ইস্তেক করে ভালো হয়েছ আল্লা তালা স্টিল কবুল করতে পারেন আর তোমরা যে স্টিল ওই দুষ্টির ভিতরেই নিয়ে কোনো এটাও আল্লাহ এবং তার জানতে পারবেন এবং পারবেন দুনিয়াতে ফাঁকে ফুঁকে দিয়ে চলতে পারবা কারণ রসুল্লাহ সাল্লাম মোনাফিকদের বিরুদ্ধে দুনিয়াতে কোন শাস্তির বিধান করেন নাই বারবারে এরকম তাদের মানে ষড়যন্ত্র ধরা পড়ার পরেও তিনি তাদেরকে শাস্তি দেন নাই সাহবায়িক আহ বলেছেন এরা তো অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে এদের তো শাস্তি হওয়া দরকার মৃত্যুদণ্ড হওয়া দরকার তিনি বলেন যে না আমি এটা করবো না তাহলে আরবের লোকদের কাছে প্রচার হয়ে যাবে যে মোহাম্মদ সুদুক পালী নিজের লোককেই হত্যা করে এই বদনামীর দায়িত্ব আমি দেব না ইসলামের জন্য বদনামী হয়ে যাবে এই কাজ আমি করবো না দেখেন ইসলাম দুনিয়ার মধ্যে রক্তপাতের জন্য আসে নাই শান্তির জন্য এসছে এখন এরকম মাঝে মধ্যে এখানে সেখানে বিভিন্ন দুর্ঘটনা ইসলামের নামে যে সন্ত্রাসবাদ থেকে এরা তৈরি হয় কারা তৈরি করে এদের ঠিকানা কোথায় এদের হাকি না রক্তপাতের বিরুদ্ধে তাই না ইসলামের যতগুলো যুদ্ধ জেহাদ ঘটেছে সবগুলো কি হয়েছে ওনার উপর আক্রমণ করতে এসেছে উনি প্রতিরোধ করতে গিয়ে এসেছেন কোন শান্তিপূর্ণ বাহিনীর উপরে কখনো গিয়ে তিনি আক্রমণ করেছেন কোনো দিন না এমনকি বদর ই কাহিনী আপনারা শুনেছেন কিভাবে প্লান করলেন আর সেই ইসলামকে ঘরে চাপাতে চায় এটা তো ইসলামের দুঃশনটা মিডিয়া এগুলো লেগে আছে আর মুসলমানদের মধ্যে কেমনি এগুলো জোগাড় হয় কোর থেকে কোন তরিকায় সে তরিকা তো আমরা কোন এটার মানে কোন সন্ধানই পাই না যে কিভাবে এরকম দুই চারটা ঘটনা ঘটিয়ে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে এগুলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে কোনো দিন নাই কোন ইসলামিক ফতুয়া কোন ইসলামিক বড় ইমতের কাছে গ্রহণযোগ্য আলেম এই জাতীয় কোন ফতুয়া দিয়েছেন ওখানে বোম ফুটাও আর তাহলে ইসলামের বড় ফের হয়ে যাবে কোনো দিন না এগুলো কেন করা হয় ইসলামকে শুধুমাত্র সারা দুনিয়ার মধ্যে কলঙ্কিত করার জন্য ঠিক এই লাইনে কিন্তু তিনি ইসলামের ব্যাপারে অপপ্রচারের সুযোগ দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটতে থাকে তো আল্লাহ তালা বলছেন তোমরা দুনিয়ার মধ্যে এগুলা হয়তো করবে তা পেয়ে যাবে আল্লাহ নবী হয়তো তোমাদেরকে শাস্তি দেবে না আল্লাহ হয়তো আল্লাহ যদি আল্লাহ তারা সেটাও করেছেন তাদের এই আল্লাহর কাছে অতপর একদিন তোমরা ফেরত আসবে তোমাদেরকে ফেরত নিয়ে আসা ওই সত্তার কাছে ওই আল্লাহর কাছে যিনি গাইব এবং দৃশ্য এবং অদৃশ্য সব কিছু সম্পর্কে যিনি জানেন তো তোমাদের অন্তরে কি লুকাইত আছে, লুকাই তো সুদুর, অন্তরে কি লুকিয়ে আছে সেটাও তিনি জানেন কাল তোমার নিয়ত কি ছিল তুমি কি ধরনের মিথ্যা আশ্রয় নিয়েছ এগুলো আল্লাহ নবীকে ফাঁকি দিয়েছ কিন্তু আমাকে তোমরা ফাঁকি দিতে পারবে না তিনি তোমাদের খবর নামার মধ্যে কি কি লুকিয়েছি তোমাকে বলা হবে তুমি পড়ো তোমার কিতাব তোমার আমুলনামা তুমি নিজে হিসাব করে বলো যে তোমার কি অপকর্মের তোমার ক্ষতিয়ান বেশি লিস্ট বেশি না তোমার আল্লাহ অ্যাডভান্স বলে দিচ্ছেন মদিনাতে আসার আগেই রসুলকে মোনাফিকরা এভাবে আপনার কাছে আসবে আপনি এভাবে ডিল করবেন যে তারা ও আপনার সঙ্গে হে নবী আপনারা এবং মোসলমাদের কাছে কসম করে বলবে কসম করে বলবে ইদান কালাব তুমিলাই হিম যখন তাদের কাছে মদিনায় ফেরত যাবেন আপনি এবং আপনার বাহিনী লেতু আরেদু আনহুম যাতে করে তাদের মিথ্যা ধরা পড়ার কারণে শাস্তি না দেন তাদেরকে আপনারা ছেড়ে দেন তাদেরকে এড়িয়ে যান এগুলা তারা চাইবে ফুম আপনি মিথ্যা ওদের শুনলেও ঠিক আছে আপনি এর বাইরে শাস্তি দিতে যাইন না এদেরকে তরিয়ে যান ওইটা নিয়ে আপনি বেশি কনসার্ন হওয়ার দরকার নেই তারা না পাক জিনিস নিয়ে কারণ তখন তারা বিভিন্ন ওজন এটা সেটা করবে আরো বেশি মিথ্যা বলবে আরো বেশি সময় নষ্ট করবে দরকার নেই বেশি যারা এরকম করে তাদেরকে এরিয়ে চলা ভালো না তাদের সঙ্গে প্রমাণ চাওয়া বিচার আচার বসানো ভালো এড়িয়ে চলা ভালো এ ব্যাপারে আল্লাহ তালা আরো প্রিন্সিপাল দিয়েছেন সালামা লোকেরা যখন উল্টা পাল্টা ঝগড়া করতে আসে যুক্তি প্রমাণ নিয়ে আসে তখন সালাম বলে তাদের সঙ্গে ওদের সঙ্গে খামাকা তর্ক বিতর্ক বাদানুবাদ এইগুলা করে জেরা করে কোন লাভ নেই সময় নষ্ট দরকার নেই ইন্দ্রেজ এরা না পাক ইন্নাপাক জিনিসের সঙ্গে কথা বলে আপনি বুঝাই শুনে সোধা করবেন লাইন করবেন তা পারবেন না এদের অবস্থা ভালো না তারা দা কামাই করেছে এই সমস্ত অন্যায় করে দুনিয়ার মধ্যে পাওনা তাদের জন্য দরকার আছে সেই পাওনা হচ্ছে জাহার্নাম হুম কসম করে বলবে যে আপনাকে কোনো রকম খুশি করা যায় কিনা যে আপনি মোটামুটি মতমাইন হয়েছেন আরে এত কসম করে নিশ্চয়ই তার কোনো ওজোর আসে এই কথা বলে আপনি আবার মনে মনে খুশি হইন না কিন্তু এগুলো একদম শিল মারা মন পাকা মিথ্যাবাদী মিথ্যাবাদী যখন খুব বেশি পটু মিথ্যায় পটু হয় সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করলে একটুও সন্দেহে সৃষ্ট হবে না যে মিথ্যা কথা বলছে এত সুন্দর করে বলতে পারে আপনি সত্য কথা বলতে আটকিবেন সে মিথ্যা কথা বলতে আটকে না এরকম লোক দেখছেন আছে সমাজে এত ভাবে বলবে যে আপনি কশে বিশ্বাস করবেন মাসা আল্লাহ লোকটা বলেছে এত সুন্দর করে বলছে এত কথা আপনি খবরদার এগুলা আপনি বিশ্বাসও করবেন না আপনি তাদের প্রতি খুশি হওয়ার আসে না। এই যতই তারা কথম করুক আল্লাহ তারা শুধু আল্লাহ নবীকে বলছে না ওনার সঙ্গে যে সাহাবিরা আছে এরাও কেউ কেউ মনে করবে আহারে এই বেচারা এত কসম করে বলছে আমরা বিশ্বাস করবো না কেন খামাকা আর কি যুক্তিও আমাদের মধ্যে আসে খামাকা সন্দেহ তো থাকতে পারে তো সত্য হওয়ার সম্ভাবনা আছে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে কবে এখন মিথ্যা কনফার্ম করার দরকার নেই আমরা তাদেরকে ক্ষমা করি যে হয়তো তার ওদের থাকতেও পারে এইরকম যেন তোমরা কেউ মনে না করো এখানে আল্লাহ তালা শুধু আল্লাহ নবীকে বলছেন না মধ্যে কেউ কেউ হয়ে যেতে পারে যে তোমরা খামাখা তাদের ব্যাপারে তোমরা অবিশ্বাস করো কেন খালি তোমরা সন্দেহ এইরকম যেন কেউ না করে তোমরা যদি তাদের ব্যাপারে হ্যাপি থাকো হ্যাপি হয়ে যাও মিথ থাকো এগুলা শুনে খবর তাহলে কিন্তু আল্লাহ তালা কখন এই ফাঁসে কৌমের উপরে আল্লাহ সন্তোষ কোনদিন হবে তাদের ওজরকে আল্লাহ কবল করবেন ঠিক আছে সতর্ক থাকতে হবে তাদেরকে তোমাদের নিজেদের লোক মনে করার কোন কারণ নেই এটাই হল মূল কথা যে মমিনা তাদেরকে বিশ্বাস করে যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের কাছে পাস করে দেয় মোনাফেকরা এগুলো অমুসলিমদের কাছে পাশ করে দেবে পাচার করে দেবে গোয়েন্দাগিরি করবে এগুলোর জন্য আল্লাহ তালসমাদেরকে খুব সাংগাতিকভাবে ভাবে সতর্ক করেছেন এখন আসে আরেকটি গোষ্ঠী এরা কিন্তু মদিনার ভিতরে থাকা মুনাফেক কিছু আছে মদ্দিনার বাইরে গ্রামে গঞ্জে তাদের মধ্যে এই মুনাফেক মার্কা কিছু লোকজন আবার আছে ওদের অবস্থা কি বেদুইন কারা যারা মক্কা মিনা এরকম শহর কেন্দ্রিক বসবাস করে তারা আরব না তারা বেদুইন না তারা হলো মিনাল সাদর তারা যার সভ্য তার নগরে মানে সোসাইটিতে যেটাকে বলা হয় সুশীল সমাজে বসবাস করে সিভিক সোসাইটি সুশীল সমাজ এরা হলো মদিনার বাসিন্দা শহরের বাসিন্দা লেখাপড়া আছে শিক্ষার্থী চর্চা আছে তাদের আর ওরা যারা একটু একদম যেটা বাংলা বলে বুদ্ধ বুদ্ধু বলে না মানে বেদইন একদম বাদওইন যাদের লেখা পড়া সভ্যতা শহর নগরের ভদ্রতা ইত্যাদি কাঠেসি এগুলো সম্পর্কে যারা খুব অবহিত নয় এদের মধ্যে যারা কুফুরিয়ার নেভাঁকের আশ্রয় নেয় এরা খুব খারাপ হয়ে যায় আল্লাব আসাদু কুফরং ফা যে এই বেদুইন গুলো কুফুরি দিক থেকে মারাত্মক টপে থাকে মোনাফেকের দিক থেকেও যখন মোনাফেক হয় সাংঘাতিক খুব শক্ত মোনাফেক হয় এগুলো কাফের হলেও শক্ত কাফের হয় উপযুক্ত লোক অর্থাৎ এরা সবচেয়ে বেশি মূর্খতা তাদের মধ্যে আছে যে তারা আল্লাহ তার রাসুলের প্রতি কি নাজিল করেছেন এটা জানার ব্যাপারে তারা সবচেয়ে বেশি দুর্ভাগা জানার তাদের চাষটাও নাই যারা মতো ক্ষমতাও নাই এরা দুর্ভাগ্যের অনুসারে কারণ আল্লাহ আলিম হাকিম আর আল্লাহ ভালো করে জানেন যে কারা এরকম দুর্ভাগ্যের অধিকারী যে আল্লাহ তাহলে এমনি খামাখা তাদেরকে এরকম সিল দিয়ে দেন নাই পরিচয় তুলে ধরেননি তারা এরকম। এদের আখলাক এরকম ওদের খাসলাক এগুলো আল্লাহ ভালো করে জানেন তিনি আল্লাহ বলেছেন যে তাদের কুফুরি এবং আবার আছে অমিন এই বেদুইনদের মধ্যে কিছু আছে যে যখন আপনি তারা তো ইসলাম কবুল করেছে সকল ইসলাম কবুল করার পরে হনুনাফিদিন আসে অনেকেই কবুল করেছে কবিলার সর্দার কবুল করেছে তো তারাও ঢুকলো সবাই যখন আসে তো আমিও যাই ইসলাম নি আল্লাহ হালাল হারাম কি না দিল করে বুঝেও না ঠিক এখন যখন আল্লাহ তালা আল্লাহ নবী এই যুদ্ধ জেহাদের জন্য যখন তিনি চাঁদা বা এরকম দান খরাতের জন্য আহ্বান করেন তারা কিছু দিতে গেলে এদের এত কষ্ট হয় তারা বলে যে মা ইনফুকাম বলে যে খামাকা আমাদের এই ইসলাম কবুল করে এখন আমাদের জরিমানা লাগে মাকর মানে ফাইন ট্যাক্স যে এরকম জরিমানা জরিমানার মধ্যে এখন আব্বাস আর তোমাদের কোন সময় তোমাদের উপরে মুসিবত এসে পড়ে ওইটার অপেক্ষা থাকে মুসিবত এসে এদেরকে হালাক করে দিক দুঃমানে এটাক করে শেষ করে দিক তাহলে আমরা এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচব কিভাবে তোমাদের দুর্ভাগ্য হয় তোমরা কোন যুদ্ধ জেহাদে গেলে অপেক্ষা থাকে যে এবার এনে সব শেষ হয় দেখি একটু এইরকম অপেক্ষায় তারা থাকে আল্লাহ অভিশাপ দিয়ে বলছেন খারাপ অবস্থা আবর্তিত হওয়ার অবস্থা যেন হয় আল্লাহ নিরিবদ্ধ করছেন তাদের জন্য অভিশাপোসামি ওনালিম আল্লাহ ভালো করেই জানেন তারা কি ভালো করে শুনেন তারা কি বলে আর আল্লাহ ভালো করে জানেন তাদের অন্তটা কি আছে এমন আল্লাহ খামাকে একটা দুই রকম আছে তাদের মধ্যে মোনাফিক ভালো মৌমেন দল আছে কিন্তু যারা কাফের এবং বিশেষভাবে মোনাফিক হয়ে যায় তাদের অবস্থাটা বেশি কাহিল। এই ব্যাপারে একটা হাদিসি এসেছে আহ সনাদের ব্যাপারে কিছু কিলোকাল আছে কিছু আপত্তি আছে তারপরে মেসেজ হচ্ছে মানসা কেনাল যারা ওই সমাজে বসবাস করে তাদের আচার ব্যবহার হবে একটুখানি রুড় রুড় মানে হচ্ছে কি বলা কর্কশ ভাসী দুর্ব্যবহার আর কি তাদের আচার ব্যবহার ভালো না রুড কথাবার্তা খুব সুন্দর করে পোলাইট আকারে বলতে পারবে না মানসা কেনাল বাদিয়ে জফা যে এরকম বাদিয়া দিয়া বেদুইনদের সমাজে বসবাস করবে তার আচার ব্যবহার হয়ে যাবে খুবই রুড়ো খুবই কঠিন এবং দুর্ব্যবহারের মতোই তার ব্যবহারটা হবে অমান ইতালা আর যে ব্যক্তি শিকার করতে করতে বনে বনে ঘুরে বেশি পাখির শিকার ইত্যাদি করে সেই ব্যক্তি গাফেল হয়ে যাবে তার মানে নামাজ কালাম ঠিকমতো জামা ধরবে নাকি শিকারের পেছনে ছুটতে ছুটতে অমান এত সোল তনা ইফতান আর যে ব্যক্তি সরকারের সঙ্গে বেশি উঠো বাসা করে আলেমা কিসিমের সেই ফেতনায় পড়ে যাবে দরবারি আলেম হয়ে যাবে এগুলো ফেস করতে হয় সমাজে অনেক সময় এটা হাদিস্টার ব্যাপারে কিছু মন্তব্য আছে হয়তো পরিপূর্ণভাবে সহিফ আছে ওকে এখন ইমাবিব কেফি রহমতুল্লাহ আলী আরো বলেন যে বেদুইনদের যে খাসলত আছে এই কারণেই আল্লাহ তারা সেখানে কোন নবির কোন কোনোদিন কোন বেদুইন এলাকায় পাঠান নেই নবী এসেছে শহর এলাকা থেকে যেখানে শিক্ষিত সমাজ আছে সেখান থেকে আল্লাহ যেটা গড়ে উঠেছে ওই এলাকায় নবী নবীর পাঠিয়েছেন কারণ তারা সাধারণত শহর এলাকায় বসবাস করতেন তাদের জীবনে শিক্ষা দীক্ষা ভদ্রতা নম্রতা সিষ্টতা আচার ব্যবহারে সেখান থেকে নবী পাঠানো কাছে তারাও সমস্ত সোসাইটির মধ্যে একটা ভালো শহর কেন্দ্রিক সভ্যতা কেন্দ্রিক এলাকা থেকে ওনারা নবী হয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন মূসা আলাইসাল্লাম বলেন ঈসা আল্লাহিসাল্লাম বলেন সালামান সমস্ত নবীরা এই একটা সভ্যতা যেখানে আছে সেখান থেকে আল্লাহ চুজ করেছেন আয় সার তালা হাজি বলেছেন কাদিমা বেদুইনদের খাসলাতার ভাব ফুটে উঠে তারা আসলো এসে তারা দেখলো যে নবী করিম সাল্লাম নাতিকে ছোট বাচ্চা দেখলে তাদের কোলে নেন চুমু দেন হাসান চুমু দিচ্ছেন এটা দেখে আরব বেদুইনরা বললো আর তো আপনারা আপনাদের ছোটখাটো বাচ্চাদেরকে ধরে করুন আবার চুমুও দেন এরকম করে মায়া দেন করোনা হ্যাঁ আমরা তো এখান কখনো করি না বাচ্চাদেরকে আদর করে কোনোদিন চুমু দেই না তো এটা বোঝা গেল কি তখন নবী করিম সালাম বলেন ও আমি ইনকান আল্লাহ না তোমাদের অন্তর থেকে আল্লাহ দয়া মায়া যদি ছিনিয়ে নিয়ে যান আমি কেমন তোমাদেরকে সেটা দেবা তোমাদের অন্তর দয়া মায়া কম খুব কঠোর হয় তারা তো এখন এই হলো এই ধরনের বেদুইন অশিক্ষিত গ্রামীণ একেবারে দূর শহর সভ্যতা হাট বাজার থেকে অনেক দূরে এরকম কিন্তু কোন কোন এলাকায় এখনো আছে যেখানে শিক্ষা তেমন কোন আলো জল নাই না। যদিও আমরা অমুখ থানার লোকদের আল্লাহ ওদের সঙ্গে কারোর সঙ্গে আত্মীয়তা করে না এগুলা ঠিক না কিন্তু ওখানে ভালো লোক আছে একটু পরে আসতেছি এই বেদিনের মধ্যে ভালো লোক আছে আল্লাহ তালা সব এত ইনসাফ করেছে যে একটা গোষ্ঠীকে একটা জনপদকে গোটাকে তিনি জেনারেলাইজ করেননি এটা ভুল অমুক থানা লোক সব খারাপ কে বলছে সেখানে ভালো লোক আছে আর অমুক অমুক থানার লোকেরা সবাই ভালো কে বলছে আছে নাকি সব ভালো সব জায়গায় চোর আছে সব জায়গায় বারপার আছে সব জায়গায় নেকর আছে তো আল্লাহ তালা পরে আবার বলছেন যে তাতে করে ওখানে ভালো মুমিনগুলো যাতে কষ্ট না পায় তাদের তারা যেন এরকম দুর্নামের শিকার না হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে এখন উদ্ধার করছেন আল্লাপর ইমানেছে আখেরাতে বিশ্বাস করেছে বিশ্বাস করার মতোই আর তারা যে দান খায়াত করে এটাকে তার আগ্রহের সাথে করে আর তারা জানে যে এই দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে আল্লাহ নৈকত্য তারা অর্জন করবে করবা তিনি আল্লাহ করবে আল্লাহর এটা খুদ আল্লাহ সাদা কাতন তু তা হিরু হম বিহাতে আসে আলহিম যে তাদের জন্য আপনি জোয়া করেন তিনি যেই দিত তাদের জন্য দোয়া করতেন যে দান করলে বেশি করে আল্লাহ যেমন খুশি হবেন এবং আল্লাহ নবী আমাদের দোয়া করবেন এই আগ্রহ নিয়ে তারা কনফার্ম করে দিচ্ছেন হ্যাঁ সত্যি এইরকম নিয়তে যে খালেজ বান্দাগুলো বেদুইনদের মধ্যে থেকে ইমান এনে আল্লাহ রাস্তায় খুশি মানে দান করে এটা তাদের জন্য আল্লাহর কাছে সত্যি বড় অনেক আমন হিসাবে কবল হয়ে গেল আল্লাহ অবশ্যই কবল করবেন আল্লাহ তার রসমে তাদেরকে ঢুকিয়ে ফেলবেন্লাচুরেই আল্লাহ রহমতে আল্লাহ তাদেরকে ঢুকিয়ে দেবেন আল্লাহ তাল্লা অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময় যারাই আল্লাহর সঙ্গে এরকম এখলাসের সম্পর্ক রাখে সুন্দর নিয়তে যারা চিনে কেমন এগিয়ে আসে মনের ভিতরে কোন কপটতা থাকে না তাদের ব্যাপারে আল্লাহ তালা অত্যন্ত দরাস দিল তিনি তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে রহমত দান করেন এই লোকগুলো অনেক ভালো আরব মানুষ এদের কথা এই দিকে লক্ষ্য করে দোয়া করতেন এখানে এইখানে বেদুইন আরবদের প্রশংসা করা হয়েছে শেষ লাইনে তিনি আল্লাহ দোয়া করেছেন আল্লাহ ইমান আল্লাহ আমাকে এমন ইমান দান করেন যেটা বেদুইনদের ইমান একটু আগে বেদুইন কত ইমানে দুরবস্থা আসলো কিন্তু শেষের আয়াতে এদের এই সুন্দর দুরবস্থাকে আল্লাহ কবুল করে সুন্দর অবস্থা আল্লাহ কবুল করে ফেলেছেন শুনে কবুল করে ফেলেছেন তিনি আল্লাহ করলেন কবুল হওয়ার জন্য যারা আমাকে এমন ইমান দান করেন যেটা বেদুইনদের ইমান বেদুইন ইমান কি সরল সাদা দিনে যেটা বুঝেও সেটা করে তাই না তাদের মধ্যে যেমন দুষ্ট প্রকৃতির আছে কঠিন প্রকৃতির আছে তাদের মধ্যে আবার এমন সরল প্রাণ প্রাণ মানুষ আছে যে এইটা নাকি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে কবল করে ফেলে কোন তর্ক বিতর্ক করে না এরকম গ্রামের মধ্যে দেখবেন অনেক সরল সরল আমাদের কিছু আছেন না কিছু আমাদের টাটারা আছেন কিছু চাচিরা আছেন এত সরল মানুষ মাসা আল্লাহ দুনিয়ার কোন দুই নম্বর কি জিনিস আদৌ চিনেন না জানেন না দেখেন না শোনেন না মনে হয় একদম সরল এই এইরকম বেদইনের এক্সাম্পল কি আসলো একবার উনি নবী করিম সাল্লাম সাহাবিদের মজুরে আছেন আসেন বসে আছেন এই সময় এক আসে বললে রাসুল আল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন যে আমরা এক আল্লাহর এবাদত করবো কারোর সঙ্গে শরীর করব না এই খবর দিয়ে পাঠিয়েছেন হ্যাঁ এই খবর দিয়ে পাঠিয়েছেন আর আল্লাহু আল্লাহ কি আপনাকে হুকুম দিয়েছেন যে পাঁচ সপ্তাহে নামাজ পড়তে হবে ফরত নামাজ এটা হুকুম দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন হ্যাঁ এটা হুকুম দিয়ে পাঠিয়েছেন এরসে বেশি না পড়লে কি আমরা পার হয়ে যাব বেশি না পড়লেও পার হয়ে যাবো আবার আল্লাহ কি আপনাকে এই আমাদের মালের জাকা দিতে বলেছেন শতকরা আড়াই দিতে আমরা হিসাব করে বলি এইটা দিতে বলেছেন হ্যাঁ এর সি বেশি না দিলে কি আমাদের অসুবিধা আছে নাই। আল্লাহ কি আপনাকে ফরজ করেছেন এক মাসের রাখার জন্য বলে দিয়েছেন হ্যাঁ এক মাস উলতা রাখা ফরজ করে দিয়েছেন এই বেশি না করতে পারলে উপায় আছে হ্যাঁ উপায় আছে কোনো চিন্তা নাই এইভাবে করে যখন বলার পরে শোনার পরে বেদিন তো আসছে বহু দূর থেকে জানি করে নিজে এটা শিখে আবার এলাকার লোকে শিখাবে এরপরে শিখে বললো যে আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে নব্ব দিয়ে পাঠিয়েছেন যেভাবে আপনি বলেছেন আমি ঠিক হুবহু সেভাবে আমল করব। বেশিও করব না কমও করব না তিনি বের হয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি কোন জান্নাতি লোককে দেখতে চায় তাকে দেখুক এই জন্য অমর আহনু বলেছেন আল্লাহ ইমায়ন ইমানের বাদুক যে আল্লাহ এই বাদবির মতন সাদা মাটা কোনো আবার বেশি আছে গ্রামে যারা সরল তাদের তুলনায় শহর লোকদের মধ্যে আবার এই সমস্ত জিনিস বেশি আছে কোন কোন ক্ষেত্রে যদি আবার গ্রামের ওই দুষ্ট বেদনীদের মধ্যে ভিলেজ পলিটিক্স বেশি আছে তো দুই দিকের মধ্যে আমরা আলো মন্দ উভয়টা আছে তো এই সরল মরা এই লোকটা বেদুইন যখন এভাবে বলে গেলেন আল্লাহ তাকে জান্নাতি করবেন এই খবর নবী করিমসালাম দিলেন এখন এখানে কেউ প্রশ্ন করবেন আচ্ছা তাহলে তো বোঝা গেল খামা খামা নাদৌড়ি করি খালি ফরজ তো করিলি তো জাননাতে চলে যাওয়া যায় না এটা ঠিক জাননাতে যাওয়ার জন্য সবার আগে কোন আমল লাগবে লাগবে। কিন্তু তারপরে নফলও লাগবে শূন্য লাগবে কিন্তু এখানে একটু বেশিও করব না এই হুবহু মানব না এবং জীবনে কোনোদিন নফল তার রাখবো না এইরকম না যে যা শুনলাম তা হুবহু ঠিক মতো আমল করব। সে কথাই অন্য আয়াতে আল্লাহ তাল্লা বলেছেন যে প্রকৃত মোমিনা যখন কোন কিছু কোরআন হাজির থেকে শুনে শুনে কি বলে আমরা শুনেছি আল্লাহ পক্ষ থেকে কি খবর এসেছে আমরা শুনলাম এবং মানলাম যুক্তি তর্ক মার পেঁচ দিয়ে বিভিন্ন আর একটা মতামত কোন জায়গায় আসে আরেকটা ফুটো কোথায় আসে দোকান করে তালাস করে দেখি আমার মনের সঙ্গে মিলে কিনা সেটা নেই এরকম না কোরআন এবং হাজি স্পিরিট সঙ্গেই আমি স্যারেন্ডার করে ফেললাম এটাই হচ্ছে ইসলামের অর্থ ইসলামের অর্থ বাংলায় কোন ক্ষেত্রে যা বলেছেন তাই আমি মেনে নিলাম এই স্পিরিট দিকে সামনে রেখেই অমর দাদা রাহানু বলেছেন যে আল্লাহ কোন দিয়ে আমার ভিতরে এরকম কোন জিনিস কাজ না করে একদম সিম্পল ওয়ে কোরআন হাজি অনুসরণ করা শুনি সরল মানে সেটা আমল করতে পারি আর আমাদের ভিতরে যে সমস্ত প্যাচ কাজ করে ওগুলা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে উদ্ধার করে দেন দিলটাকে আল্লাহ তালা সাত অধিকারী হওয়ার দান করেন কারণ আল্লাহ তালা বলেছেন বেকাল বিন সালিম দেব একটি সুন্দর সুস্থ এবং নিরাপদ কলঙ্ক মুক্ত একটি দিল নিয়ে আল্লাহর কাছে আসবে তাকেই আল্লাহ তালা আখ নাজার দিবেন আল্লাহামিন হোক আমাদের আগামী সপ্তাহে তারপরে শুরু হবে একশো নম্বর আয়ের থেকে ইনশাল্লাহ